আল্লাহতালা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক সরবরাহ করে তিনি ছাড়া তোমাদের আর মাবুদ নেই কোনও তোমরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছ যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন না হেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সবকিছু তো আল্লাহতালার কাছেই প্রত্যাবর্তিত হবে হে মানুষ আখেরাত সম্পর্কিত আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য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 অপরদিকে যারা তাঁর উপর ইমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে অতপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে শোভন করে রাখা হয়েছে সে তাকে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে হিসেবে নিঃসন্দেহে আল্লাহতালা যাকে চান তাকে গুমরা করেন আবার যাকে চান তাকে তিনি হেদায়ত দান করেন তাই হে নবী তাদের ওপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়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 मर्दा कमनाचित मान मर्जादा एकम्रल्ला वाक्य जारा सत्यर बिुदे नानाधरण मंदकजी आटे तरह रही कठोर आजबक्रांत चूड़ान भाव व्यर्थी অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন এরপর তোমাদের তিনি নরনারীর জোর বানিয়েছেন এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান করে না। যার জ্ঞান আল্লাহ কাছে মজুদ থাকে না আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না যা কোন গ্রন্থে সংরক্ষিত নেই নিঃসন্দেহে এটা আল্লাহ আল্লাহতালার জন্য নিতান্ত সহজ ব্যাপার দুটো পানির সমুদ্র এক সমান নয় एकटर पानी सुमिष्ट और सूपेय अन्द तुमरा प्रत्येक माँ शिकार करा गोस्त आहार करो मुक्त अलंकार बैर आनो तुमरा पाओ कि जलजान समूह पानी चीड़े चलाचल कराते तुम्हरा अल्लाह तला दे रेजेक अनुसंधान करते तुम्हरा कृतज्ञता आदाय करते তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন এরা সবাই এক কাল পর্যন্ত আবর্তন করবে আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের সবার মালিক সার্বভৌমত্ব তার জন্যেই তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আঁটির বাইরে ঝিল্লিটির মালিকও নয় যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোন উত্তর দেবে না উপরন্তু কেয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ সেরেকের ঘটনা অস্বীকার করবে এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তালা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না হে মানুষ তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ তালা সম্পূর্ণ অভাবমুক্ত যাবতীয় প্রশংসার মালিক তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক তিনি নিয়ে আসতে পারেন আর এই কাজটি আল্লাহ কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না কোন ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না যাকে সে ডাকল সে তার আত্মীয় হলেও নয় হে নবী তুমি তো কেবল সেই লোকদেরই জাহান নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে উপর যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি করতে চাইলে সেটা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তালার দিকেই হবে একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না আর ও আলো সমান হতে পারে ছায়া এবং রোদও তো সমান নয়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 যার জন্য কোনো না কোন একজন সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব মানুষ তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা কর না আল্লাহলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রঙ বেরঙের ফলমূল উদ্গত করি এখানে পাহাড় রঙের, কোনটা সাদা আবার কোনটা লাল এর রঙও আবার বিচিত্র রকমের কোনটা সাদাও নয় লালও নয় বরং নিকশ কালো একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশুসমূহও রয়েছে নানা রঙের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 তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে নবী যে কিতাব আমি তোমার উপর অহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যেসব কিতাব রয়েছে এ কেতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহতালা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতঃর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কেতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থী ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহের বাড়িতে নেক কাজে ছিল অগ্রগামী আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো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 অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ আল্লাহতলাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন যখন তারা মরে যাবে তাদের প্রতি এমন আদেশ কার্য করা হবে না তাছাড়া তাদের আজাবও কোন রকম লঘু করা হবে না আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি আজাবের কষ্টে তারা সেখানে আত্মনাদ করে বলবে হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবনদান করিনি সাবধান হতে চাইলে কেউ কি সাবধান হতে পারতো না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোনই সাহায্যকারী নেই আল্লাহ আল্লাহতালা আসমানসমূহ ও জমিনের যাবতীয় দেখা ও দেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এমনকি মানুষের মনের ভিতরে যা কিছু লুকি আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এ জমিনে তোমাদের তাঁর প্রতিনিধি বানিয়েছেন এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধ বৃদ্ধি করে তদুপরি কাফেরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি এদের বলো তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কি না কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কি না না আমি তাদের কোনো কেতাব দান করেছি যে এজন্যে তার থেকে কোন দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে সালেম এরা একে অপরকে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে অস্তুত আল্লাহ তালাই আসমানসমূহ ও জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্ব কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়ে পড়ে তাহলে তুমি বলো আল্লাহ এমন কে আছে যে এদের উভয়কে পুনঃ স্থির করতে পারবে অবশ্যই তিনি মহাসহনশীল ক্ষমাপরায়ণ এরাই একসময় শরীরও কসম করে বলত যদি তাদের কাছে আল্লাহ তালার কাছ থেকে কোন সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে অতঃপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবিয়েল তখন দেখা গেল তার আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র কুটিল সরযন্ত্র জাল অবশ্য সরযন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না তবে তারা অতীতে সরযন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনও তেমন ধরনের কিছু প্রতীক্ষা করছে তাই যদি হয় তবে শুনে রাখো তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না না কখনো তুমি এ ব্যাপারে বিধান অবস্থায় দেখতে পাবে জমিনে পরিভ্রমণ করেনি তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তা কেমন ভয়াবহ ছিল অথচ তারা এদের তুলনায় ছিল অনেক বলশালী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো তখন আসমান সমূহ ও জমিনের কোন কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না অবশ্যই তিনি সর্বজ্ঞ মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়া করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অতঃপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন আল্লাহ অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করে